হজরত ইব্রাহিম আজকের আলোচনা হবে ইব্রাহিম আবি মুসলিম তিনি তোমাদের নাম করেছেন ইব্রাহিম সবাই মুসলমান ছিল আদম আলাহ ইসলাম থেকে শুরু করে কেমত পর্যন্ত তারা শখের উপর থাকবে সবাই কি মুসলমান কিন্তু নামকরণ করেছেন ইব্রাহিম আল্লাহ তিনি মুসলিম থেকে এসেছে এই এই সিলমন থেকে মুসলিম এসেছে মুসলিম শব্দটা ফাল থেকে दायब्ध करपण कर दुआ पाम भ এটা কোরবানির মধ্যে পড়া হয় না ইন্নাত বলুন সলাতে নিশ্চয় আমার নাম আছে हाय मामा मृत्यु सबकिछ मान मोटते हायत दीते আমি নিবেদন করছি ওনার কাছে আমার সব সমাপন করলাম সুবহান এর নাম মুসলমান এর নাম কি মুসল মুসুল আমরা মুসলিম সবাই ইসলাম থেকে মুসলিমে জিতছি এখানে কোরআন শরীফের সুরাতার একশত চব্বিশ নম্বর আয়াদ শরীফে রব আন ঘোষণা দিয়েছেন হজরত ইব্রাহিম আলী ইসলামের মুসলিম বানানোর ক্ষেত্রটা আল্লাহ বললেন যখন আল্লাহ সুবান তাকে বললেন রব বললেন হু তাকে ইব্রাহিম আলাই ইসলামকে বললেন আসলিম আপনি আত্মসমর্পণ করুন আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে চিন্তা করলেন না কোথায় আত্মসমর্পন করব। কিভাবে করব কি বিষয়ে করব কার কাছে করব চিন্তা নেই ওই বলছে কয়লা হজরত ইব্রাহিম আলাই ইসলাম বলেন বলুন আলমী বলুন কয়লা রবীন্দন বলেন আমার अपने आत्मसमर्पण आप कर उत्सर्ग कर दिन निजे के उजाड़ दिन विलीन कर दिन এবার হিমালয় ইসলাম বললেন আমি বিলীন হয়ে গেলাম সারা জগতের প্রতিপালক ও আল্লাহর কুদরতের কাছে নিজেকে নিবেদন করে দিলাম আমার আল্লাহ বলেন এবার হিমালয় ইসলাম আপনি এবং আপনার পুরা বংশধরকে আমি আল্লাহ মুসলমান উপাধি কি উপাধি দিলেন আপনার দ্বারা আপনার মোতাবেক চলবে আপনার ধারায় চলবে আমি তাদেরকে মুসলিম উপাধি দিলাম মুসলিম হয়ে গেল কি কি বিষয় মুসলমান पथे समय तौफिक दिए अल्लाहर शुक्रिया আমাদেরকে ঘোষণা দিয়েছে কার বংশে যে ইব্রাহিম সামের সন্তান ছিল না ছিল না কতদিন ছিল না সন্তান আশি বিবি সারা সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী এবং তারই বংশে এসেছিলেন ইউসুফ আলাই সালাই যার কারণ ইউসুফ আল্লাহ সুন্দর তবে সেটা হলো ইব্রাহিম আল ইসলামের সন্তান কত বছর ছিল না কথা বলেন না দেখেন সঞ্চান নাই আল্লা কাছে আপনি দায়বদ্ধ হয়েছেন আল্লাহ যদি ইচ্ছে করে আপনাকে সন্তান দেবেন ইচ্ছে করবেন সন্তান দেবেন না মালিক বলেন সন্তান দিয়ে পরীক্ষা করব, देखारीक्षा कर दायी कराइटारे दिए परीक्षा तो करब से तुम्हें दायी करो किाधा करब তার জন্য কি প্রয়োজন কি প্রয়োজন নয় তোমার বাবার দিকে তাকাও যে মানুষগুলির সন্তান হয় না তারা আমার বাবার দিকে তাকান ইব্রাহিম আলাই সালাম বস কত আপনার বসতে আসি হয় নাই কি বলেন আপনারা আমাদের কিছু কিছু লোক আছে আমাদের তেলব্যানি কালোজরা পড়ে আল্লাহর দয়াদে হোক বা যেভাবে হোক হয়েছে আল্লাহ তো দিয়েছেন তো দেয় না এ কথাটা ভুল যদি প্রয়োজন হয় আল্লাহ দেবেনা ঠিক না ঠিক আমাদের চাইতে হবে আমাদের কি করতে হবে হজরত ইব্রাহিম আলাম না এখানে আমার একটা ইতিহাস তুলতেই হচ্ছে কারণ অনেকে আছে গত বছর এক হিন্দু লিখেছিল যে ইসমাইল আল ইসলাম কুরবানির কথা নয় কুরবানির কথা আবার ওহাবিরাও কিছু বিভিন্ন উপন্যাস তৈরি করেছে সেখানে তারা দেখিয়েছে ওহাবির গোষ্ঠী যে ইসমাই কোরবানি নয় ইসহাকানি হয়েছে এই জন্য আমাকে কথাটা কোরআন থেকে কোথা থেকে আমি তুলবো দেখি কোরআন শরীফির ব্যাপার তুলছেন না ইসাহের কথা তুলেছেন এটা আমার দেখা দরকার ঠিক না ঠিক বলুন আমার নবীজি বলেছেন আমার বাবা দুইজন একজন হজরত আবদুল্লাহ আলি সালাম। তিনি হলেন হজরত ইসমাইল আলহিস আল্লাহ আমার নবী জীবনে আমি দুই জবিহুল্লাহ সন্তান না জবিহুল্লার সন্তান দুই জবিহুল্লার সন্তান আবদুল্লা আলি ইসালাম যখন আসেন তখনও তিনি একশোটা উঠ কুরবানি করেছিলেন কিন্তু ইসমাইল আল ইসলামের সময় যে কথা বলা হয় যে একশো উঠ কুরবানি করে সভ্য এক এগুলি কথা নয় ইসমাই ব্যাপারে আল্লাহ কুরবানির কোন বিষয় বলেন নাই আল্লাহ বলেছেন একশোটি উৎকুরবানি করেছিল দুই জবিহুল্লার সন্তান হুজুর হুজুর তাহলে দুই জবি কে আব্দুল মু আবদুল্লাহুল্লাহ আরেক জবিউল্লাহ কে যদি ইসা হয় তাহলে তো হওয়ার কথা না ওনার বংশে আমার আল্লাহ একজন নবী দান করলেন তার নাম সঈদুল আখির মোহাম্মদ আরেকজন তিনিও ইব্রাহিম ছেলে ইয়াকুব ইয়াকুবকে বলা হয় ইসরায়েল ইয়াকুবের বংশকে বলা হয় বনি ইসরায়েল এই বনী ইসরায়েলের মধ্যে এসেছে সত্তর হাজার পয়গম্বর কয় হাজার পয়গম্বর সত্তর হাজার পয়গম্বর এসেছেন আর এই সত্তর হাজার আমার এই শরীয়তে তিনি পৃথিবীতে থাকতেন তার তাওরাতকে বাতিল ঘোষণা করে তার শরীয়তকে বাতিল ঘোষণা করে সমস্ত শরীয়তকে বাতিল ঘোষণা করে আমি নবীকে মেনে নেওয়া তার জন্য ফরজ হয়ে যেত তাহলে একজন নবী বংশে তিনি হলেন না জোরে কেন কিভাবে হলো আশি বৎসর বয়স পর্যন্ত সন্তান নেই তিনি চাচ্ছেন রবি ডাক্তার না বানাবে আবার ওষুধ খাওয়াবে কি আপনাকে ডায়াগনোসিস করবে কে ঠিক আছে সেগুলি দোষ নয় তবে তাকে ইসলাম শিখাতে হবে কি শিখাতে হবে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার সবই দরকার আছে সব সাইড দরকার আছে তবে ইসলাম শিখানোর পরে সব না হবে না যদি আপনি আপনার সন্তানের হাতে খুড়ি দিতেন কোরআন দিয়ে সন্ন্যাস দিয়ে আর সোহবত দিয়ে আল্লাহকে বুঝা ও নাস্তিক হবে না ভিতরে অঙ্কুরিত হয়ে যাবে ভিতরে অঙ্কুর ভিতরে অঙ্কিত হয়ে যাবে কিন্তু আমরা কি করি আগে থেকেই নিয়ত করি বা সন্তান গর্বে থাকতে কয় আল্লাহ আমার সন্তানটা তো ইয়াতে দেখছি হ্যাঁ কম্পিউটারে দেখছি কম্পিউটারে কি দেখছি কই ছেলে হবে ভালো করে খেয়াল করেন যারা মুরগি চাষ করে মুরগির আবাদ প্রথম কি দেয় রানীত এখন রানী খেত যখন দেওয়ার কথা তখন না দিয়ে যদি বাইশ বছর বয়সে দেন হবে তো হ্যাঁ আমি পারি না কিভাবে কি করি আমি চেষ্টা করি যে আপনাদের বারবার আমি বলেছি দেখুন এ পর্যন্ত আমি বলেছি যে আমি থেকে পনেরোটার মধ্যে আমার শুরু করবো অথচ চলেই যায় চলেই যায় সময় পাই কি কষ্ট হয় নাকি আপনাদের কষ্ট হচ্ছে যারা আল্লা দরবারে বসে একটি মাসলা শিখে এক হাজার রাখাত নফল নামাজের উত্তম বদলা তাকে দেওয়া হয় কয়েক ঘন্টা সময় লাগার কথা কথা বোঝেননি সন্তান দান করেন ছেলে ও দিতে পারেন মেয়ে দিতে পারেন সন্তানটা বলুন দোয়া করছেন কত বছর বয়স পর্যন্ত একদিন আমি জানি না ঠিক না ব্যাপারে বলেন কেঁদেছেন ঠিক আছে কোন কান্নার মর্যাদা আল্লাহ ফেলে দিবেন না অবশ্যই পাবেন তবে হয়তো দুনিয়াতে দিচ্ছেন না আল্লাহ হয়তো কিছুদিন পর দিবেন না তো কবরে দিবেন নয়তো আখের রাতে ঠিক না ঠিক জোড়া পক্ষ থেকে নবী রসুলের দিকে তাকাও আশি বছর বয়স পর্যন্ত তিনি দোয়া করেছেন নবির দোয়া কবুল হলো না তুমি চিন্তা করতে পারো না তোমার মালিক যা করে তাই হয় সুহান আল্লাহ বল তোমার মালিকের একটা ইচ্ছা আছে আমার ইব্রাহিম আলাই সালাম আপনি যেহেতু পিতা পিতাকেই তো মানুষ অনুসরণ করে শিক্ষা নেবে যে আমার বাবাকে আল্লাহ আশি বছর পর্যন্ত আল্লাহ পরীক্ষা করেছেন আমাকেও করতে পারেন बुरीजे वर्णा करते हैं हे इब्राहिम अलहलमार सब सुखे गौवन जैगे सामान्यतम बाकी नहीं ইব্রাহিম আল ইসলাম বলেন আমার মালিক যৌবনাদের হতাশ হয়ে যায় এটা সম্ভব সারা জীবন কাল ছিল দিন সন্তান হলো না আবার কি সন্তান হবে ইব্রাহিম আমার মালিক বলেছেন তুমি কি বিশ্বাস করো না হ্যাঁ তা বিশ্বাস করো আল্লা বলেন কাউসার তো দেশি আপনার উন্মত কে আপনি খাওয়াবেন যাকে কাউসার পান করাবেন তাকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করবো তবে কাউসারটা পান করার জন্য আপনি দুটা শর্ত দিবেন নবী ফসলি নিরব্বিক নিজের প্রবৃত্তি কে কোরবানি বলুন মন চাহি জিন্দগি কে করা মন চাচ্ছে খারাপ কাজ করতে করব না কুরবানি দিলাম মন চাচ্ছে না নামাজ করতে পর্ব বেশি করে কুরবানি দিলাম আল্লাহ বেশি বেশি আল্লাহর হুকুম মানবো আল্লাহর বিরোধী কাজগুলি থেকে নিজেকে হেফাজত করব। এই প্রচেষ্টায় যারা প্রাণ প্রচেষ্টাবান হবে আল্লাহ বলেন ওরাইসা এই দান করলাম তো সন্তান আমাকে দান করুন আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন সন্তানের জন্য আমি দোয়া করব আল্লাহ এই মানুষটির জন্য মঙ্গলজনক সন্তান দান করুন যদি মঙ্গলজনক সন্তান আপনার মেয়ে হয় ছেলের জন্য আমি দোয়া করতে পারবো না কারণ দোয়া যদি হঠাৎ করে কবুল হয়ে যায় আর অমঙ্গল হয়ে যায় ওই সন্তানের জন্য আপনাকে জাহান নামে যেতে হবে एक रात अंधकार हाथ तुलबें जाबा जा मंगल जनक चाहते আখরি বলতে ছেলেরা নবী আমার নবী না হোক আর ছেলে তো হবে চার সন্তান ছেলে দিলেন বাল্য বয়সে আল্লাহ নিয়ে নিলেন আমার নবী কি রাখতে পারতেন না ইচ্ছে করলে আরে কথা বলে না কেন দোয়া করলে আটকে রাখতে পারতেন না কিন্তু ভেজাল হয়ে যেত আরেকটা সারা পৃথিবীর মানুষ ওই কাফিরা বলতো ইহুদিরা বলতো মুশ্রিকরা বলতো তার বলতো যে মোহাম্মদ সালিসাম সব দিক দিয়ে শ্রেষ্ঠ তবে একটা দিক দিয়ে সমস্যা কারণ সব অনেক নবীর ছিল মোহাম্মদ ছেলেরা তো ছিল তারা তো নবী হতে পারেনি কথা বলেন না কেন এখন লাইন বন্ধ আমার নবী আখিরের রসুল যদি নবী সন্তানকে নবী মানাতে যায় তাহলে নবীজি আখির রসুল থাকেন না কথা কি বোঝেন না বোঝেন না আমার নবীজি পাক সাল্লাম সবই পারতেন কিন্তু সিস্টেম আমার বন্ধু আপনি যদি ইব্রাহিম কে চান তার মধ্য দিয়ে আপনার বংশ জারি হবে আর যদি ইব্রাহিম কে যদি না চান হোসেন কে যদি চান এটা আপনার জন্য মঙ্গলজনক হবে এবং তার মধ্য দিয়ে আপনার সন্তান জারি হবে না इब्राहिम के लिए हजरते हुसैन नदी वंश हिसेबल আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাবাস আমি তার দোয়াটা কবুল করলাম আশি বৎসর বয়সে সুসংবাদ দিলাম একজন গুলামিন ধারণ পরম ধৈর্যশীল সুভানা পড়বেন না হালিম আমি ধৈর্যশীল এক সন্তানের তার কাছে আমি সুসংবাদ দান খুললাম সুহানা এই সে দিলেন ইব্রাহিম আলী কাত কেন এই আয়াত এসেছে কোরআন শরীফের সুরাতুল সফাতম্বর পাড়া সুরাতুল সফা আয়াত শরীফ নম্বর একশ এক एक शत शुरू हो नंबर आय ऐसी आय तेरह आल्ला घोषणा दिले सुबादान करशील सन्तान और धर्जशील सतान से निजे जीवन कुरबानी करते प्रस्तुत এখন ধৈর্যশীল ক্ষেত্রে আসলে এটা কোথায় এর পরে ইসহাক আলী ইসলামের ঘটনা আল্লাহ আলাইসালামের প্রথম সন্তানকে জব করার কারণে আমি আল্লাহ জবকে কবুল না কবুল করে নিয়ে তাকে কে না করে জব না করে আমি কুদরতি কুদরতী আমি আমি কুদরতি জীবহীন আজিম উন্নত একটা কোরবানি কবুল করে নিলাম আর এই কোরবানিতে আগে না ইসমাইল আগে ইসমাইল আগে আগে ইসমাইল আল ইসলাম তিনি কোরবানি হওয়ার পরে ঘোষণা দিচ্ছেন ঈশাকে সুমানা পড়বেন না ধরে তাহলে ইসাহ কুরবানি হবে কখন ইসমাইলামের ঘটনা আল্লাহ শেষ করেছেন একশত সাত নম্বর আয়তে একশত সাত নম্বর আয়তে আল্লাহ বললেন খুব খেয়াল করুন কুরবানি আমি আল্লাহ কবুল করেছি কোরবানি হয়ে গেল কথা বলেন না কেন একশো নম্বর আয়তের কোরবানি কমপ্লিট আল্লাহর ভাষা কার ভাষা তারা কোরআন কোরআন শরীফের একশো সাত নম্বর আয়তাল্লাহ কোরবানি হয়ে গেছে আল্লাপাক এই ঘোষণাটা দিলেন একশো আট নম্বর তাহলে কোরবানি কমপ্লিট এখন আমার আল্লাহ পাক একশো সাতের পরে আট তারপরে নয় এখানে ইব্রাহিম আসলামের গুণ বর্ণা করতেছেন ইব্রাহিম আসলাম সালামুন আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম ইসলাম মমিন্দের অন্তর্ভুক্ত সালামের অন্তর্ভুক্ত অসংখ্য কথা বললেন পরে গিয়ে ১১২ নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেন না এরপরে আমি এ জব কমপ্লিট पर जन्म नहीं आगे कुरबानी हो ग আর ইসমায় ইসলাম আগে জন্ম নিচ্ছে উনি পরে আছে কোন জায়গায় বোঝার কি বাকি আছে আপনাদের কাছে তাহলে এরা কত কত রকমের যেন হতে পারে একটা কোরআন শরীফের আয়াত বোঝেন না কোরবানী কোরবানি কে ইসমাইল ইসলাম আল্লাহ কি বললেন না হবি গুলামিন আর ওখানে বলছেন মুসলমানেরা মমিনেরা শুনে নাও জেনে নাও আমার ইসমাইল আল ইসলাম কত কত ধৈর্যশীল হবেন আলয়া বুনৈয়া ইন্ ই আর ফিল্মী অলবফুক ফদুল মরণ শরীফের সুরাতুল সফফাত পাত পড়ছে বুঝতেছেন নাকি একশো নম্বর আয়াত কাকে বলে যখন সে বাবার সাথে হাঁটাচলা করে এমন সময় আমি হিমাল সারামকে স্বপ্নে দেখা স্বপ্নের বিষয়টা তিনি ঘোষণা দিয়েছেন সুভান আল্লাহ একটা ঘটনা পবিত্র হেরাম শরীফের পাশে দুই পাহাড়ের পাদ দেশে উপত্যকা একদিকে সাফা আরেকদিকে কথা বলেন না কেননা নাকি করে পাথর আর পাথর এদিকে সাফা এদিকে মারুয়া পুরাটা কি পাথর আর পাথর এই পাথরের মাঝখানে গয়রা এই জায়গাতে আল্লাহর আলম ঘোষণা দিন আপনি তাকে দেখে আসেন এটা আমার অনেক কিছু বোঝার আছে ঘটনা বলতে চাচ্ছেন আমি ঘটনা বলতে হচ্ছে বাধ্য হয়ে কিন্তু কেন আপনি করছেন কোরবানি সম্পর্কে জানা দরকার আছে না সামনে কোরবানি দিবেন মঙ্গলবার কেন কোরবানি দিবেন সহ নবজাতককে নিয়ে রেখে আসলেন যত কথা আপনারা শুনেছেন হাজারো কথা আমি সেদিক আর যাচ্ছি সময় নেই সেখানে গিয়ে রেখে সময় গেল ইব্রাহিম আসলাম চলে আসলেন কোথায় আসলেন মা আমার মা বোনিরা যারা আমাদের আলোচনা শুনবেন তাদেরকে বলছি আপনাদেরও সে পরীক্ষা করতে পারেন আল্লাপা আপনাদেরও রেডি থাকতে হবে আপনার সন্তানকে কোরবানি করার জন্য ঠিক না আবার নিজের শোল নিজে কোরবানি করবেন এখানে কিন্তু আপনি পড়ে যান তাহলে ওই যে আসলাম সি রিন আল্লাহর কাছে ইসলাম আল্লাহর কাছে সারেন্ডার করা হলো না ঠিক না মা হিসেবে আল্লাহর কাছে সারেন্ডার সন্তান নিয়ে নিজেকে আল্লাহর জন্য দিয়ে দিতে হবে জাহাজে ইসমাইল আলহ ইসলাম জেনে বুঝে করেছেন এইটাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন এক জায়গাতে কত শিক্ষা এক একটা শিক্ষা যদি আমি যাই তো দিন লেগে আপনি যে রেখে যাচ্ছেন এই বিশাল এরিয়া নাই কোন খাদ্য পানির ব্যবস্থা নাই কোন শস্য শ্যামলিমা কোরআনের ভাষা কোরআনের ভাষা কোন শস্য নেই। আপনি কি আমাকে রেখে যাচ্ছেন ইব্রাহিমের দিকে দ্বিতীয়বার বলেন হুজুর হুজুর খনিল উল্লা আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন তাকালেন না কারণ ইব্রাহিম আলী তিনি এত কঠিন মালিকের জন্য কার জন্য जोष्टी एक सन्तान के, के ओ, मालिका আপনার হবে না আমার মালিক যদি আপনাকে আদেশ করে থাকেন খলিল উল্লাহ আমার মালিক আমার সকল ব্যবস্থা গ্রহণ করবে নির্ভরশীলতা কার উপরে মানে খলিক রবের ওপরে হিমালামের এই ব্যাপারটা আল্লাহ আল্লাহ সাফা মারুয় পাহাড়ে দৌড়াদৌড়ি এটা হাজারার হলো শূন্যা হলো ওলি হাজরা কি হাজার প্রত্যেক হাজার কাজটা নবী করিয়ে দিয়ে ওয়াজিব বানিয়ে দিয়েছেন ওই জমরায় পাথর নিক্ষেপ করা কি কথা কি বসেন নাকি আপনার জমরায় পাথর নিক্ষেপ করা কি ওয়াজিব না আপনি না হবে না আপনি করেন আপনার কাজটাকে আমি জোরে বলবেন না অবস্থান করেছিলেন হজরতালাম আদম আ আদমার হাওয়ার অবস্থানটা আমাদের জন্য আলোচনা তো অনেক বড় আমি আপনাদেরকে অল্প করে বুঝিয়ে দিতে চাই শোনা শুন আমি এই কথা বলে শেষ করছি না ইব্রাহিম আলাইলাত্ম কথায় চলে যাই কষ্ট হচ্ছে বোধ না ইব্রাহিম আলাই কথা তাড়াতাড়ি শেষ করে আপনারা দূরত্ব কম নাকি বেশি আসতে পারেন নাই হঠাৎ করে নয় বছর মতান্তরে তেরো বৎসর দুইটা কয়টা দূরে বলুন নয় বছর মতান্তরে ১৩ বছর এই দুইটা রেওয়ায় আপনার এই নয় থেকে তেরো বছরের সন্তান যখন হলো সালাম এবার ইব্রাহিম আলাই অর্ডার হচ্ছে অর্ডারটা কেমন হে ইব্রাহিম আলা আপনার ছেলেকে কুরবানি করেন এরকম ইবাহ উঠ কুরবানি করে এরকম ইব্রাহিম ইসলামকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন কি দেখাচ্ছেন স্বপ্ন আল্লাহ তো ডাইরেক্ট ওই করতে পারতেন না কিন্তু না ডাইরেক্ট করে স্বপ্ন করাচ্ছেন যে দেখি স্বপ্ন মনে করে যদি মনে করে স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন তো ভুলো হতে পারে এ বলে যদি এটাকে এড়িয়ে যায় এইটা পরীক্ষা করার জন্য রব্বুর আলম স্বপ্ন দেখালেন আর স্বপ্নটা কি দেখালেন এটা আমি কোরআনের ভাষায় ইব্রাহিমের মুখ থেকে শুনি কি কি বলেন কোথায় আসছেন হেরাম শরীফে চলে এসে দেখেন বাবা ইসমাইল ইসলামের পার্শে যে এলাকায় দেখেছেন কোন শস্য নাই শামলিমা নাই পুরা এলাকা মানববাসের কেন্দ্র হয়ে গেছে আমার মারিক বলেন অন্য দৌড় দিচ্ছে আর আপনারা এখানে কি করতেছেন প্রত্যেকটা ঘন্টার বিনিময় পাবেন সাতশো ঘন্টার সবার সময় আমরা নষ্ট করবো নামাজের সময় সোয়া তিনটা পর্যন্ত ও আল্লাহর হাবিবে বোখারির হাদিস আউসাত নামাজ পড়া উত্তম দেড়টা থেকে কয়টা পর্যন্ত সোয়া তিনটা পর্যন্ত আমরা আর একটার মধ্যে নামাজ পড়ি তাহলে কি নামাজ মিস হয়ে যাবে নাকি আর আখির অতটা যাই হোক আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম ইব্রাহিম গল্প করার সময় নেই গিয়ে এর আগে ইব্রাহিম আল ব্যাপারে ইসমাইল अनेक गल्प कर मायर का कार्बा आर आब्बा क्यों आसा ना मा को जवाब दीते সবকিছুর ব্যাপারে দুম্বা বিভিন্ন মানুষেরা রাখালেরা চালাচ্ছে গোটা এলাকা সুন্দর একটা শ্যামলিমাময় হয়ে গেছে যেখানে পানি ছিল না সেখানে মানুষ ছিল না মাত্র জমজম পেয়েছে মানুষ এসে গেছে সোভানাল জোড়াবো যাই হোক এখন প্রশ্ন হলো এখানে জমজম তো অনেক আলোচনা আছে যা এক ঘন্টা নয় এখন আমি যেটা বলছিলাম ওই যে দেখো সাদা শুব্রী নব্বই বৎসরের বৃদ্ধ ওই সুন্দর চেহারার মানুষটি তোমার আব্বা আব্বার কথা শুনে যে আব্বাকে সে জন্মলগ্ন থেকে তখন থেকে মনে আছে কি আব্বাকে যখন সন্তান কি করে দু চার পাঁচ মাস পর যদি আসেন সন্তান কি করে জড়িয়ে ধরে অন্য রকমের মায়া এটা যার সন্তানো যাবে না তো সন্তান জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে কাঁদে বাবা এই পাইলাম, কতদিন থেকে আপনার সাথে দেখা করব। দেখা করতে পারি না বাবা আজকে আপনার সাথে দীর্ঘক্ষণ সময় দেব ইব্রাহিম আলাই ইসলাম আসতে করে ডেকে নিয়ে বনে বাবা ইসমাইল সন্তানকে আদর করার মন সকল বাবার মনটা চায় আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি কোরবানি করে দিচ্ছি কোন সময় কি ঘটনা কোন সময় কি কথা সন্তান বাঘ বাঘ হয়ে গেছে বাবার সাথে সময় কাটাবে এই সময় ইসমাই বাবা আমি স্বপ্নের ভিতরে আর ফিলাম স্বপ্নের মধ্যে দেখলাম যে আমি নিশ্চয় তোমাকে কি করছি আদবাহু কাক করে ফেলছি না আদবাহর জন্য কথাও নাই তোমাকে জব করছি এটাই শব্দ एक चिंता करतेबा स्वप्न मध्य कत की, की, की, की मानूष देखे अपनी बृद्ध मानुष भूल डेगे समय नष्टि दरकार नहीं जब कहीं भलो मायर का छात्र করার মায়ের কাছে শুনেছি আপনি সাধারণ মানুষ না আপনি হলেন আল্লাহর পৈগম্বর আপনি হলেন আল্লাহ নবী খলিরুল্লাহ Alayhi Salaam, Amar Sintani, Nobidil Shopno, Shopno, Noi Baba, Nobidil Shopno, Allah Rohi. Ya Aba Te Faal, Ma Tu Umar, Sa Ta মতই চরিত্র দেখায় যদিও তারা আব্বা জান আবা ও আমার বাবা ইফাল আপনি পালন করুন মা তুমার যা আদিষ্ট হয়েছেন শোভানা পড়বেন না আমি আপনার কাছে প্রস্তুত হয়ে গেলা যুবকেরা তরুণেরা কিশোরেরা বুঝুন আল্লাহর জন্য নিজেকে কতটুকু নিবেদিত করতে হবে সুভান বাবার জন্য সহজ হয়ে গেল যদি ইসমাইল আসলাম বলতেন ইব্রাহিম করলেন ইসমাইল আসলাম নিজের জাম আল্লাহর জন্য নিজের কোরবানিতে প্রস্তুত ছিলেন আমিও নিজে সন্তানকে অন্ধের দষ্টি আশি বৎসর প্রাপ্ত নব্বই বয়সে গিয়ে সেই সন্তান তিন শয়তানকে তিনাতে যে পাথর নিক্ষেপ করতে হয় এটা আপনারা বোঝেন হাজরা কেউ কষ্ট দিয়েছিল শয়তান ইবলিস যে তোমার ছেলেকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে হাজরা বলে তুই ইবলিস কি জানিস ইব্রাহিম হলো খরিল যদি আমার আল্লাহর আদেশ হয় তাহলে আমার সন্তানকে জব করবে আরে ইব্রাহিমের দরকার হতো না আমি মা আমার আল্লাহ যদি আমাকে আদেশ করতেন নিজের হাতে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসমাইল কে করতাম চলে ইব্রাহিম আসলাম কেউ বলেছিলেন যে আপনি কেন এটা করছেন দরকার কি নিজের সন্তান আশি বর্ষ বয়সে পেয়েছেন ইব্রাহিম আসলাম লাত্তি মেরা বললেন দূর হয়ে যা শয়তান কারণ এই সন্তান তো আমার আল্লাহ আমাকে দিয়েছেন সোভান আল্লাহরা বলুন ইসমাইলকে ধোকা দিতে চেয়েছিল ইসমাইল তোমাকে সহজ হবে আমার জন্য তুই আমাকে প্রমাণ করে দিয়েছে আব্বা আমাকে জব করে নিয়ে যাচ্ছে আরে মানুষ কোন মানুষকে জব করতে পারে না আল্লাহর নবী আল্লাহর হুকুম যদি পালন করেন আমার আল্লাহ যদি আমি ইসমাইলকে অর্ডার করতে ইসমাইল আমি আল্লাহ সন্তুষ্ট ইবাহিম আলী সালামের কাছে ইসমাইল আল ইসলাম কি বলেন তিনটি শর্ত দিলেন কয়টা বলেন কয়টা তিনটে হাজির এক নম্বর বাবা আপনি আমার চোখটা বাদ দেন দুই নম্বর হাত তিন নম্বর কোরবানিতে প্রস্তুত ছিলেন দেখা হবে জান্নাতের ভিতরে এই তিনটি শর্ত কয়টা সত্ত প্রথম সত্ত দিলাম চোখ বাঁধার জন্য আপনার চোখ বাঁধে ফেলুন আপা চোখ বাঁধবেন কেন এই জন্য আপনি চোখটা বন্ধন করবেন যাতে করে আমার চেহারা আপনার চোখে না পড়ে শয়তান ধোকা দিয়ে কোরবানি থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে না পারে সুবাহ আমার হাতবেন এই জন্য আমি ইসমাইল সবে মাত্র কিশোর অনেক শক্তি আমার আল্লা মাকে দিয়েছেন আপনি বৃদ্ধ নব্বই বৎসরের বয়সে বৃদ্ধ আমাকে যখন কোরবানি করবেন হয়তো বা আমি হাত পা যদি খোলা থাকে ওই সময় অসহায়ত্বের অবস্থায় যন্ত্রণার অবস্থায় না বুঝতে পেরে আমার হাতটা আমার পাটা যদি আপনার শরীরে লেগে যায় কত বড় বেয়া না হয়ে যাবে আপনার সাথে বেয়াধুবি করে আল্লাহর কুদরতির কাছে উঠতে চাই না আব্বাজান মেহরবানি করে আমার হাত পা গুড়ি বেঁধে ফেলুন আমার হাত পা যান আপনার শরীরে আঘাত না করে একটু যেন টাচ না এইগুলি করে এব্রাহিম ইসলাম প্রস্তুত হয়ে গেলেন কোরবানির জন্য একে একে তিন তিন ধারালো অস্ত দি কোরবানি করছেন কিন্তু কুরবানি হয় না মাহবুব আর খলিলের ভিতরে খলিল উল্লাহ আল্লাহ ভিতরে ভালোবাসার লেনদেন চলতেছে আমি আমার আল্লাহর হুকুম আমি পালন করতেছি আপনার হুকুম আপনি পালন করতে থাকুন পরের বারে নিয়ে আসতে করে যখন ছুরি মেরে দিলেন কোরবানি হয়ে হাম শব্দ চলে আসলো দেখা গেল ইব্রাহিম আলী সাত কোরবানিকে কেন্দ্র করে রহমতের ফেরেস তারা আল্লাহু আকবর আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন আর মাঝখানে ইসমাইল কুরবানি হয়ে গেছে ইসমাইল তাকবির দিচ্ছেন ইব্রাহিম আসলাম পরে যোগ দিয়ে দিলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর এই আওয়াজ যখন হয়ে গেল চতুর্দিক থেকে আওয়াজ প্রতিধ্বনি হতে লাগলো আমার আল্লাহ পরেন মহসিন All right. এরিয়ে এরিয়ে যখন তারা দুইজন পিতা পুত্র আল্লাহর কাছে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন আমি আল্লাহ কি ঘোষণা দিলাম ও ইব্রাহীম ও ফাদাইহু বিহীন আমি কুদরতি দুমবা আল্লাহ করার সবাই জীবন কুরবানি আর এই কোরবানিকে আমি আল্লাহ রব্বুল আলমিনা আলাইহি ফিল কেমত পর্যন্ত আপনার সন্তানদের মধ্যে এই সিস্টেমটা আমি আল্লাহ জারি রাখলাম কোরবানি হয়ে গেল কোরবানি হয়ে গেছে আল্লাহ এর ও বোঝাচ্ছেন জাহিমানি না দিয়ে কোরবানি কবুল করে নিয়ে ওই সন্তান কেউ ফিরিয়ে দিলাম ওনার বিপরীতে আবার আপনাকে সুসংবাদ দিচ্ছি সারা গরভে বয়স হয়ে গেছে ওই সারার গর্ভে এবার আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি বাবা সারনা আর গর্ভে ইসহাত আলাই সালাম সত্তর হাজার নবী যার বংশে আসবে সেই ইসহাদ নবীকে আমি আল্লাহ পাগদান করলাম